शून्य शून्य आठ तीन जी टाइम कर इबादत करब आलमीन तफल मतिमान দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বিস টিভি বাংলায়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 প্রণিত কিতাব রিয়াদ দর্শ আপনাদের সামনে উপস্থাপন করছি তো এ বিষয়ে আপনারা গত দর্শে বাবুল এখলাস এখলাসের অধ্যায়ে উনি যে আয়াতগুলি নিয়ে এসেছেন এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি এবং ওনার প্রথম যে হাদিস ইনামাল আল আমল বিনিয়াত এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি তো আজকে আমি আবার এই হাদিসটির অনুবাদ করেই ব্যাখ্যার দিকে চলে যাব হাদিসটি অমর অবনীল খতাপ রাজি আল্লাহতালহ তিনি বর্ণনা করেন আমি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেন ইননামাল নিয়াত নিশ্চয় সকল আমল নিয়তির উপর নির্ভরশীল ওয়া ইনামা আলিকুলিমি ইম্মা না মানুষ যেরকম নিয়ত করবে তার ফলাফলটা তেমনই সে পাবে হিজরত হবে এবং তার কারো যদি হিজরতটি হয় দুনিয়ার জন্য দুনিয়ার কোনো স্বার্থে অথবা কোনো নারীর বিবাহের স্বার্থে ফাহিজরতহু ই তাহলে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেই হিজরতটি সেই উদ্দেশ্য বলেই গণ্য হবে এখানে হয়তো আপনারা অনেকে বুঝছেন না যে হিজরত কি জিনিস তো আমি হিজরতে যাওয়ার পূর্বেই নিয়তের বিষয়টা আপনাদের একটু বুঝতে চাচ্ছি নিয়ত কাকে বলে ইনি বলছেন প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হবে তো নিয়তটা কী তো নিয়তটা এই বিষয়ে আরবদের ভাষা নিয়ত আরবই ভাষা তো ডিকশনারির যদি আমরা খুঁজে দেখি তাহলে এই নিয়তের অর্থ বলা হয়েছে হুয়াল কাসদুয়াল এর আদা ইচ্ছা করার নাম হলো নিয়ত ইচ্ছা করার নাম কি নিয়ত আচ্ছা এই নিয়ত যেটা হবে যেই নিয়তটার উপর সমস্ত আমলের নির্ভল এই নিয়তটা অবশ্যই করতে হবে এর একটা উদাহরণ শোনেন যে একজন ব্যক্তি যদি সলা তদায় করতে চায় তাহলে তাকে নিয়ত করতে হবে অজু করতে হলে নিয়ত করতে হবে এখন সেই নিয়ত করে তারপর অজু শুরু করবেন এখন কোনো ব্যক্তি যদি হঠাৎ করে রাস্তায় চলাকালীন কোন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে ওখান থেকে কোনো নদীতে পড়ে গিয়েছে সেখান থেকে আবার উঠেছে এখন অজু করার সময় তার চেহারা যে ধুতে হয় হাত ধুতে হয় পা ধুতে হয় সব কিছু অলরেডি ধোয়া হয়ে গেছে কিন্তু সে তো এমনিই পড়ে গেছে সে কি চেহারা এবং হাত ধুয়েছে ওজু নিয়তে না তাহলে এখানেই বলব যেহেতু তার নিয়ত হয় নাই নিয়ত নেই তার অজু হবে না অজু হবে না কী করতে হবে নিয়ত করতে হবে নিয়তটা কেমনি করবেন নিয়ত করার জন্য নিয়ত করতে হবে নিয়ত বলতে হবে না আর নিয়তের স্থান কোনটা মুখ নাকি অন্তর নিয়তের জায়গাটি হলো অন্তর এ বিষয়ে হানাফি মাঝহের অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব আল হেদায়া সেখানে উনি উল্লেখ করেছেন প্রথম জিল পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন সে যখন তখন তার অন্তরটা জানতে হবে যে সে কি নিয়ত কি কাজ করছে তার অন্তরে কল্পনা সংকল্প থাকতে হবে অন্তরের ভিতরে আম্মা দিকর ফালা মুহি কিন্তু মুখে উচ্চারণ করা এর কোন মূল্য নেই এ বিষয়। আমাদেরকে জানতে হবে যে যেমন নিয়ত হবে ফলাফল ঠিক তেমনই হবে নিয়তটি যদি হয় আল্লাহর সন্তুষ্টর জন্য তাহলে সেই নিয়তের বদলে আমরা নেকি এবং স্বয়াব পাবো আর নিয়ত যদি আল্লাহর সন্তুষ্ট না হয় দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয় তাহলে সেই নিয়তের কোনো সবাব এবং আজার এবং ফলাফল আমরা কিছুই পাবো না এ বিষয়। একটি হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের সামনে আল্লাহ নবী সালাম বলেছেন আল্লাহনী সালাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি হবে একজন মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে জাহান এবং মাল আল্লাহ রাস্তায় কুরবানি করেছে তো আল্লাহ তালা দিন তাকে দেখে বলবেন হে ব্যক্তি আমি তোমাকে দুনিয়ায় এমন এমন নিয়ামত দিয়েছি তোমাকে সুস্থতা দিয়েছি তোমাকে বড় করেছি তোমাকে অমক অমুক নিয়ামত দিয়েছি তো তুমি দুনিয়ায় কী আমল করেছ বলবে আয় আল্লাহ আমি আমার জান তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি এটা কত বড় ফজিল জেহাদ ইসলামের সবচেয়ে উচ্চ স্তর বলা হয়েছে জেহাদকে নিজের জানের চাইতে প্রিয় কোনো জিনিস আছে মানুষের কাছে তো এই প্রিয় জিনিস যদি কেউ আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় শহীদ করে দেয় তাহলে এর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহ নবীল বলেছেন এই শহীদ কে আল্লাহ বলবেন হেদিজ কেন বলছেন তুমি তো জেহাদ এই জন্য করেছ যেন মানুষ তোমাকে মুজাহিদ বলে যেন মানুষ তোমাকে কি বলে মুজাহিদ বলে তো দুনিয়ায় মানুষ তোমাকে মুজাহিদ বলেছে আমার কাছে কিছু নাই আল্লাহ আকবর এই জন্য পাক উনি কি বলছেন জিজ্ঞাসা করবে যে আলেমটি আল্লাহ সন্তুষ্ট অর্জন করেন নাই এলেম শিখেছে এই জন্য যে মানুষ তাকে আলেম বলবে কারি বলবে হাফিজ বলবে কেয়ামতের দিন আল্লাহ দ্বিতীয় নম্বরে এই ব্যক্তিকে জাহান নামে দিবে বলছো তুমি কি আমল করেছো বলো আল্লাহ সবচেয়ে উত্তম ব্যক্তি আমি ছিলাম কোরআন শিখেছি এবং আল্লাহ শিখেছি কাজাপ্তা তুমি মিথ্যা কথা বলছো কেন যে তুমি তো ইলেম এই জন্য শিখেছো মানুষ যেন তোমাকে কি বলে আলেম বলে হাফেজ বলে কারি বলে মানুষ তোমাকে দুনিয়ায় বলে ফেলে দিয়েছে আমার কাছে কিছু নাই আল্লাহ আকবার। তৃতীয় নম্বর একজন দানকারী ব্যক্তি যে আল্লাহ রাস্তায় অধিক বেশি দান করেন ওই ব্যক্তিকে আল্লাহাক এমন ভাবে কাছে ডেকে বলবে কি আমল করেছ বলবো আল্লাহ আমি বহু অর্থ আমি তোমার রাস্তায় দান আল্লাহ বলবে বলে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ায় প্রসিদ্ধতা লাভ করা মানুষের সামনে তোমার সম্মান পাওয়ার উদ্দেশ্য ছিল তাহলে কাজ বড় বড় কাজ করেছে কিন্তু নিয়ত আল্লাহ সন্তুষ্ট জন্য নয় বিধায় তাদের এই আমলের কোনো বদলা আল্লাহর কাছে নেই আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে বুঝে আসলো মানাওয়া মানুষের নিয়ত যেরকম হবে বদলাও সেরকম ভাবে এরপরে বলছেন যার হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরত বলতে জানেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি ১৩ বৎসর যাবত মক্কায় কি করেছেন দাওয়াতি কাজ করেছেন মানুষদেরকে ইসলামের প্রচার করেছে নাকি ভাই তো সেই তেরো বৎসর যাবত উনি মানুষদেরকে যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তখন ওনার উপর শত রকম জুলুম এবং নির্যাতন করা হয়েছে এবং ওনার প্রতি যারা ইমান নিয়ে আসছে তাদের উপরও অনেক রকম অন্যায় জুলুম করা হয়েছে আল্লাহ রবুল্লা আলম বলেছেন যে দেখো তোমরা এখান থেকে হিজরত করে হিজরত বলা হয় দারিল কুফরি হ্যাঁ দারুল কুফুর ছেড়ে দারুল ইসলামের দিকে সফর করা অর্থাৎ কুফরি দেশ যেই দেশ কুফুর কাফের শাসিত দেশ এই দেশে যেই দেশে মানুষ আমল করার ক্ষেত্রে স্বাধীন নয় তার উপর পাবন্দি আছে আমল করতে পারবে না চলাচলাই করতে পারবে না তো এই ধরনের যদি কোনো পাবন্দি কোথাও এমন দেশে থাকে তাহলে সেই দেশ ছেড়ে এমন জায়গায় হিজরত করা যেখানে নিরাপদে আল্লাহ বদত করা যাবে এটা নাম হলো হিজরত বুঝারছে হ্যাঁ কাফের দেশ ছেড়ে মুসলমান দেশে চলে যাওয়া তো মক্কায় যেহেতু মুসলমানেরা প্রকাশ্যে এবাদত বন্দাগি করতে পারছে না এবং তাদের উপর অন্যায় অবিচার হচ্ছে জুলুম হচ্ছে আল্লাহ বলেছেন যে তুমি এই মক্কার বাড়িঘর সব কিছু ছেড়ে মদিনায় চলে যাও এখন আল্লাহর নির্দেশ এসেছে মুসলমানেরা স্ত্রী ছেড়ে বালবাচ্চা ছেড়ে বাড়িঘর ছেড়ে সংসারাদি ছেড়ে ওনারা হিজরত করে চলে আসেন কোথায় মোদিনে তো এই হিজরতটা যদি কোনো ব্যক্তি হিজরত আল্লাহ সন্তুষ্ট করে তাহলে হিজরতের পূর্বে যত গুণা করেছে আল্লাহ পাক শুধু হিজরত করার কারণে পাক সব গুণা মাফ করে দেবেন সুহান আল্লাহ তো এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন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 প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায়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 सम्मानित দর্শক মন্ডলী আমি বলছিলাম যে নিয়ত যেরকম ফল সেরকম তো হিজরতের মতো এমন একটি গুরুত্বপূর্ণ যে হিজরতের মাধ্যমে একজন মানুষ পূর্বের সকল গুণা থেকে মুক্ত হওয়া সম্ভব কিন্তু এই হিজরতটি যদি কোনো ব্যক্তি মদিনায় এই জন্য হিজরত করে যে সেখানে গেলে ব্যবসা ভালো হবে সেখানে গেলে পয়সা উপার্জন হবে তাহলে তার এই মক্কা ছাড়ার পিছনে আল্লাহ হুকুম উদ্দেশ্য নয় অথবা কেউ যদি মনে করো ওখানে একটা সুন্দর নারীর সঙ্গে যে বিবাহ করা সম্ভব তাহলে বুঝে আসলো যে এই ধরনের শুদ্ধ না হিজরত অর্থাৎ ছেড়ে দেওয়া এটা তিন প্রকার হয়ে থাকে হিজরতুল মাকান অর্থাৎ এক জায়গা ছেড়ে দিয়ে আর এক জায়গা চলে যাওয়া যেটা আপনারা উদাহরণ সহকারে শুনলেন আর একটা হলো ওই হিজরতুল আমল হিজরত মানে ছেড়ে দেওয়া কোনো কাজ ছেড়ে দেওয়া ওয়াল হিজরতু মান হাজারা মা নাহাল্লাহ আন হিজরত এটাও যে আল্লাহ যে কাজ থেকে আমাদেরকে যে কাজগুলি করা থেকে নিষেধ করেছেন সেই কাজগুলি ছেড়ে দেওয়া তাহলে আল্লাহর নিষেধকৃত জিনিসকে ছেড়ে দেওয়া এটাও হিজরত আরেকটা হলো হিজরতুল আমেল কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া অর্থাৎ সমাজে যদি এমন কোনো ব্যক্তি হয় যেই ব্যক্তিটা আল্লাপাকের নাফরমানি করে প্রকাশ্যে গুনাহ করে বড় বড় গুনাহ করে তাহলে ওই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য তার থেকে বাইকট করা সমাজের যে তুমি যদি এই কাজটা পরিত্যাগ না করো যেমন আমাদের দেশে সুদখুর যারা আছে বা যারা নাকি সমাজে সুদ খায় ঠিক আছে না সুদের টাকা লাগায় যদি চো আজকাল যুগে এটা কেমন কোনো মানুষের কাছে ভারী নেই কিন্তু শরীয়তের পরিভাষায় এটা হলো একটা মায়ের সঙ্গে জেনা করার নাই তার সত্তর স্তরের এক স্তর হলো এই সুদ খওয়া কিসের মায়ের সঙ্গে জেনা করার মতো তাহলে এমন একটি ব্যক্তি যদি তাকে সমাজ থেকে বাইকট করা হয় এই বলে যে তুমি যতক্ষণ পর্যন্ত সুদ না ছাড়বে অতদিন পর্যন্ত আমরা তোমার সঙ্গে কথা বলবো না যেমন নাকি আল্লাহ নবী সালাম তিনজন সাহাবি তাবুকের যুদ্ধ যাওয়া থেকে ওজোর ছাড়া শরীয়তের ওজোর ছাড়ায় তারা পিছিয়ে রয়ে গিয়েছিলো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পঞ্চাশ দিন যাবত সকল মদিনার মুসলমান তাদের কাছ থেকে বাইকট ঘোষণা করেছিল তো এটাও শরীয়তে যায় তবে যদি এটা বুঝে আসে কী তাকে ছেড়ে দেওয়ার কারণে তার পরিবর্তন আসবে আর যদি এমন হয় যে তাকে যদি বাইকট করি তাহলে সে আরও বেশি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে তাহলে সেটা করার দরকার নেই আমরা এই সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলি জানতে পারলাম সেটা হলেই যে নিয়তের স্থান কোথায় জানতে পেরেছি নিয়ত কাকে বলে এবং নিয়তটা হবে থেকে অন্তর থেকে এবং সকল আমলটা নির্ভরশীল নিয়তের উপরেই এরপরে বলেছি যে হিজরত কত প্রকার হিজরত কী কী তো আমরা সকলেই আমাদের নিয়তটাকে খালেস আল্লাহর জন্য করবো ইনশা আল্লাহ তালা তো আমি বলছিলাম যে নিয়তের স্থান কোথায় অন্তরে এ বিষয়ে উনি আর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটাও আমাদেরকে প্রমাণ করে দিবে যে নিয়তের স্থান কোথায় এ বিষয়ে আয়সা রাজি আল্লাহতাল আনহা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কাবা ঘরকে ধ্বংস করতে আসবে এক শ্রেণীর সৈনিক দল আল্লাহ পাক তাদেরকে বালুকাময়ী স্থানে তাদেরকে সবাইকে জমিনের ভিতরে পুঁতে ফেলে দিবে জমিনের ভিতরে পুঁতে ফেলে দিবে তো আইসারাজ আল্লাহ আনহা বললেন হে আল্লাহ নবী সালাম সবাইকে পুঁতে ফেলে দিবে বলছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসে সবাই আল্লাহ তালা জমিনে পুঁতে ফেলে দিবেন তো আইসারাজ আল্লাহ আনহা বললেন হে আল্লাহ নবীস আসালাম সবাই তো আর কা বা ধ্বংস করতে আসে নাই অনেকে আসছে কোনো জিনিস বিক্রির জন্য অনেক মানুষ আসছে না সেখানে তো কোনো জিনিস বিক্রি করতে সেখানে গিয়েছে অনেকেই আসছে এনমি তাদের সাথে তারা জানে না কোথায় যাচ্ছে তো তারা তাদেরকে ধ্বংস করা হবে তো আল্লাহ নব্বী সালাম বলছেন হ্যাঁ আল্লাহর যখন আজাব আসে তখন ভালো এবং মন্দ সবাইকে আজাবে সামিল করে নেয় সবাই উপর আজাব আসে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে বদলা দিবেন। দেবেন্লাহ তাহলে যারা নাকি ওখানে বাজার করতে বা বাজারে ব্যবসা বা কোনো জিনিস বেচার জন্য গিয়েছে তারাকে কি মুখে নিয়ত করেছিল যে আমি নিয়ত করছি অমুক বাজারে বিক্রি করতে যাচ্ছে এটা বলেছেন বলেন তার অর্থ কি সেও গেছে সবাই শুখানে গিয়েছে কিন্তু যে যে হাদিসটা বুঝে আসলো তৃতীয় নম্বর হাদিস হাদিসটিও আইসা রাজি আল্লাহা তিনি বর্ণনা করেন কলিউ সাল হিজরত ولكن جهادون ونيهتون واذا استنفرتم فانفروا متفق عليه البخاري مسلم رحديث عائشه رضي الله تعالى عنها তিনি বলেন الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম لا هجرة بعد الفتح মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই ولكن جهادون ونيهتون কিন্তু জিহাদ রয়েছে এবং নিয়ত রয়েছে হাদিসটির অর্থ হলো এই যে মক্কা থেকে হিজরতো তখন করেছেন আল্লাহ নবী সাল সালাম যখন মক্কাটি ছিল দারুল কুপুর কিন্তু দশম হিজড়িতে আল্লাহ নবী সালাম উনি যখন মক্কা বিজয় করেছেন তারপর থেকে নে এখন পর্যন্ত মক্কায় কাদের হুকুমত মুসলমানদের সেখানে কারা অবস্থান করেছেন মুসলমানেরা বিধাই এখন মক্কা থেকে হিজরত আর চলবে না কিন্তু দুনিয়ার এমনও কোনো জায়গা এখনও যদি আছে যেখানে কাফের দেশ যেখানে মানুষ ইসলামের প্রতি আমল করা তার জন্য কষ্টকর বাধা এমন জায়গা থেকে হিজরত এখনও করা জায়েজ করতে পারবে তো লা হিজরতার অর্থ হলো এই মক্কা থেকে আর হিজরত নেই ওয়ালাহিন জিহাদুন ওয়া নেই এতুন জেহাদ এটা কেমন পর্যন্ত এটা পাক চালু করে দিয়েছেন এবং নেয় এটা থাকবে নয়তটা কি যে যখনই প্রয়োজন পড়বে আল্লা দিনের জন্য হিজরত করতে রাজি এরকম যখন তোমাদেরকে জেহাদের জন্য আহ্বান করা হবে তখন তোমরা জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ো যখন এমন হবে মুসলিম দেশে অমুসলিমরা যদি সে দেশটাকে আক্রমণ করে এই জন্য যে সে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে তাহলে ইসলামের খাতিরে যেহেতু সেরা ইসলামী রাষ্ট্র সেই দেশটাকে সংরক্ষণ করার জন্য সেই দেশের প্রধান যখন বলবে যে তোমরা সকলেই জেহাদের জন্য তোমরা নেমে যাও তখন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই জেহাদের জন্য বের হতে হবে জেহাদ ফরজ আইন হয়ে যাবে চতুর্থ নম্বর হাদির যদি সেটা হলেই আন আবি আবদুল্লাহ তিনি বলেন আল্লা নবীসলাম বললেন মদিনাই আমরা কিছু মানুষদেরকে ছেড়ে রেখে এসেছি কিছু মানুষ সবাই জেহাদে আসতে পারে নাই শরীয়তের ওজোর মোতাবেক কেহ অসুস্থ কারো পিতা মাতা অসুস্থ তাদের সেবা করার জন্য কোনো একটা সরি ওজোর ওজোরের কারণে যারা বাড়িতেই রয়ে গেছে তারা আমাদের সাথে আসতে পারে নাই তো আল্লাহ নবী ইসলাম বলছেন তোমরা যখনই যতই টুকু তোমরা সফর করছো ওলা কথা তুমিয়ান এবং যতগুলি উপত্যকা তুমি পারি তোমরা ইল্লা কানু মাকুম তারা তোমাদের সাথে আছে হাবাসাহমুল অজুর ওজোরের কারণে তারা মদিনায় রয়ে গেছে তো যদি ওজোর না থাকতো তাহলে তারা সফর করে আসতো জেহাদের জন্য যেহেতু ওজোর আছে বাধা আছে তাদের জন্য কষ্টর কোনো কারণ আছে যার কারণে আল্লাপাক তাদেরকে জেহাদ থেকে দূরে থাকার অনুমতি দিয়েছে তো এই কারণে যেহেতু তারা জেহাদে আসতে পারে নাই যদি ওজোর না থাকতো তাহলে জেহাদে আসতো বিধায় তাদের এই শুধু নিয়ত থাকার কারণেই ঘরে বসে থাকলেও আমাদের সম পরিমাণ তারা পাবে সব হান তাহলে এটার স্থানটাও কোথায় অন্তরে যে অন্তরে যদি ভালো কাজের সংকল্প থাকে ভালো কাজের যদি ইচ্ছা থাকে আর ওজোরের কারণে যদি সেটা না করতে পারি তাহলে সে পরিপূর্ণ সাপ পাবে যেমন একজন ব্যক্তি পাঁচক তো সলাৎ জামাতের সাথে আদায় করে কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েছে তো অসুস্থতার কারণে জামাত ছেড়েও বাড়িতে সলাৎ আদায় করা যায় তাহলে অসুস্থতার কারণে ওই ব্যক্তি যখন জামাত ছেড়ে দিয়েছে রোগের কারণে তাহলে ওই ব্যক্তি বাসায় সলাৎ আদায় করার পরেও সে জামাতের সব পাবে সুবাহ আল্লাহ ঠিক এমনইভাবে একজন ব্যক্তি সে যখন মুকিম অবস্থায় অর্থাৎ নিজ বাসস্থানে যখন সে থাকে তখন তাকে পরিপূর্ণ সলাচ আদায় করতে হয় কিন্তু কোন ব্যক্তি যদি দূর সফরে বের হয় তাহলে শরীয়ত আমাদেরকে বলেছেন ফিল আলাইকুম ওয়াই ফালাইনাহিন তোমরা যখন সফর করবে তো তোমাদের জন্য এটা কোনো অন্যায় কাজ নয় যে তোমরা নামাজটাকে কসর করবে সলাহটা কি করবে কসর কুম করবে চার রকাত ওয়ালি নামাজ সেটাকে দুই রাকাত পড়বে তো যে ব্যক্তি সফরে বের হওয়ার কারণে জহরটাকে চার না পড়ে দুই পরল তাহলে সে মুকিম অবস্থায় চার পড়লে যত সাব পাবে দুই পড়লেও অতটুকুই সোয়াব পাবে তাহলে বুঝে আসলো ওজোরের কারণে যদি কোনো ব্যক্তি নিয়মিত যেমন তাহাজ সলা আদায় করে হঠাৎ করে একদিন চোখ খোলে নাই তাহাজ পড়তে পারে নাই তাহাজের সোয়াপ পরিপূর্ণ আল্লাপাক তাদেরকে দান করে দিবেন তো এই আলোচনা থেকে বুঝে আসলো সেটা হলেই যে সমস্ত আমলটা হলো নির্ভরশীল নিয়তের উপর তাই আমরা সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা যেন সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য যেন সম্পাদন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম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 নিজেদেরকে নিজেদের মূল্যায়ন করো কাল ছিল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে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 जीवन दशा बार्धक्य शब्द टी तुम्हारा बोलो ना तरय सहित कथा तर सामने दया और नम्रतार डाना मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तैशव लालन करमेर कोई लिस्ट